মুসা ইবনু উকবাহ রহমতুল্লা আলহি হতে বর্ণিত তিনি বলেন আমি সালিম ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালনুকে রাস্তার বিশেষ বিশেষ স্থান অনুসন্ধান করে সেসব স্থানে সালাত আদায় করতে দেখেছি এবং তিনি বর্ণনা করতেন যে তার পিতা এসব স্থানে সালাদ আদায় করতেন আর তিনিও আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে এসব স্থানে সালাত আদায় করতে দেখেছেন মুসা ইবনু উকবাহ রহমতুল্লাহ আলহি বলেন নাফি রহমতুল্লাহ আলহি ও আমার নিকট ইবনু উমর রাজিয়াল্লাহ তালনু হতে বর্ণনা করেছেন যে তিনি সেসব স্থানে সালাদ আদায় করতেন তারপর আমি সালিম রহমতুল্লাহ আলাহিকে জিজ্ঞাসা করি আমার জানামতে তিনি সেসব স্থানে সালাদ আদায়ের ব্যাপারে নাফি রহমতুল্লাহ আলাহিয়ার সাথে ঐকমত্য পোষণ করেছেন তবে সারাফুরা রাওহা নামক স্থানের মসজিদটির ব্যাপারে মতভেদ রয়েছে